আবু মুসা রাজিল্লাহ তাল্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা ইয়ামানে থাকতেই আমাদের নিকট আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হিজরত করার খবর পৌঁছে তখন আমরাও তার নিকট হিজরত করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি এবং আমার আরও দুভাই এর মধ্যে ছিলাম আমি ছিলাম সবচেয়ে ছোট। তাদের একজন হলেন আবু বুর্দা অন্যজন আবু হম রাবি হয়তো বলেছেন আমার গোত্রের আরও কতিপয় লোকের মধ্যে কিংবা বলেছেন আমার গোত্রের বা বাহান্ন জন লোকের মধ্যে অতপর আমরা একটি নৌজানে উঠলাম ঘটনাক্রমে আমাদের নৌজনটি হাফসার নজাসী বাদশার দিকে নিয়ে যায় সেখানে আমরা জাফর ইবন আবু তো আলিব রাজি ও তার সঙ্গীদের সঙ্গে মিলিত হই জাফর রদি আলাহ তাল্ বললেন আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম আমাদের এখানে পাঠিয়েছেন এবং এখানে অবস্থান করার নির্দেশ দিয়েছেন তাই আপনারাও আমাদের সঙ্গে এখানে থাকুন তখন আমরা তার সঙ্গে থেকে গেলাম অবশেষে আমরা সকলে একত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট এলাম এমন সময় আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট পৌঁছলাম যখন তিনি খাইবার বিজয় করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম আমাদের জন্য অংশ নির্ধারণ করলেন বর্ণনাকারী বলেন কিংবা তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরও তা হতে দিয়েছেন আমাদের ছাড়া খায়বার বিজয় অনুপস্থিত কাউকেই তা হতে অংশ দেননি জাফর আদিলাহ তালাহু ও তার সঙ্গীগণের সঙ্গে আমাদের এ নৌযাত্রীদের মধ্যে পুনর্বণ্টন করেছেন